গেলে সেই জেগেছো थमके गेले चल्ना गो चमके दीते चौची मेते जागे आबारमकेलो चमके दीते चौची मे जा নাস্তিকতার ছয় লাভ আজ বাড়ছে বড্ডবার ধর্ম নিয়ে কর্ম খারাপ করছে বারংবার গেলে বড্ডবার ধর্ম নিয়ে কর্ম খারাপ করছে বারংবার মুক্তমনার মনার মুখোশ চলছে বিশদগার চুপসে গেলে তোমরা এমন দিন হবে ছাড়খার তোমরা তো সেই বিড়ের জাতি গরজেই উঠো খবে थमे गल् चमके এনজিও রা ব্যুবা গাও গ্রামে গিয়ে খ্রিস্টবাদের ক্রিস্ট কথন লুকে দুঃখ সুখে হচ্ছে গিয়ে খ্রিস্টবাদের খ্রিস্ট কথন দিচ্ছে যে সে ধিয়ে লুকে দুঃখ সুখে হচ্ছে ইমান হারা এনজিওরা হর হামেশাই করছে ওদের তারা সব পালা তোমরা গেলেই তবে থমকে গেলে চলবে না কো চমকে দিতে হবে সেই জায়গায় চোপাচি মেতে জাগবে আবার কবে থমকে গেলে চলবে না কো চমকে দিতে হবে সেই জায়গায় চোপাচি মেতে জাগবে আবার কবে ফের এসেছে মুসাইলামা কাস যের দল লগু অতের ব্যর্থ দাবি শেষে ও বিকল দিনের পথে মতে হাটছে ভ্রষ্ট লোক আহলে হাদিস ভাইদের আজকে দিবে লোক এসেছে মুসাইলামা দল ব্যর্থ দাবি শেষে ও বি দিনের পথে আপন মতে হাঁটছে ভ্রষ্ট লোক আহলে হাদিস ভাইদের আজকে দিবে লোক ক্রমান্বয়ে ফেতনা ওদের যাচ্ছে ছুয়ে সবে থমকে গেলে চলবে না কো চমকে দিতে হবে সেই জায়গা চোপাচি মেতে জাগবে আবার কবে সেই জায়গা চোপাচি মেতে আবার কবে সেই জায়গা